মাইমোনাহ বিদ্য হারিস বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম তিনি পানি দিয়ে দুবার কিংবা হাত ধুলেন সুলাইমান রাজেল্লাহাল বলেন তৃতীয়বারের কথা বলেছেন কিনা আমার মনে পড়ে না তখন তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঠারলেন এবং লজ্জাস্থান ধুয়ে নিলেন তারপর তার হাত মাটিতে বা দেয়ালে কষলেন পরে তিনি কুলি করলেন নাকে পানি দিলেন এবং তার চেহারা ও দুহাত ধুলেন এবং মাথা ধুয়ে ফেললেন তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন পরে সেখান হতে সরে গিয়ে তার দুপাদ ধুয়ে নিলেন অবশেষে আমি তাকে একখণ্ড কাপড় দিলাম কিন্তু তিনি হাতের ইঙ্গিতে নিষেধ করলেন এবং তা নিলেন না